সম্মানিতাও দর্শক মন্ডলি আমরা হিন্দ থেকে আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি দুনিয়ার বাস্তবতা এবং স্বল্প দুনিয়া অর্জনের ক্ষেত্রে শরীয়তের বিধান এবং নির্দেশনা অনুযায়ী যে অধ্যায়টি আছে রিয়াজুল সালেহীন সেখান থেকে বাকি কিছু অংশ আজকে আলোচনা করব ইনশা আল্লাহ তাল এ বিষয়ে প্রথম হাদিস যেটা আজকে আমরা আলোচনা শুরু করব যে হাদিস দিয়ে সেটি হলই আবদুল্লাহ বিন আশোখাই রাজি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত তিনি বলেন আতাইতুন নবী সাল্লাহ সাল্লাম আমি নবী করিম সাল্লা সাল্লামের নিকটে আসলাম ওহ করা আর তিনি এই সুরা পড়তেছিলেন ছিলেন আল্লা কুমুত্তা এবং তিনি বললেন মানুষ বলে আমার মাল আমার মাল আমার অর্থ আমার এটা আমার সেটা এই যে বলে ওই মালকে তোমার মাল বলে জানা হবে যেই মালটি তুমি খেয়ে শেষ করে দিয়েছ এটা তোমার মাল যেটা তুমি নিজে আহার করেছো খেয়েছ লাভিস্তাফ আবল এবং ওই মাল তোমার মাল যেটা তুমি পরিধানের মাধ্যমে সেটাকে পুরোনো করে দিয়েছ আও তসাদ্তা ফাইত এবং ওই মাল তোমার মাল যেটা তুমি নাকি সাদকা করেছ তো মানুষ যে বলে এটা আমার মাল আমার মাল আমার মাল কিন্তু তার মাল ওটাই যেটা সে নিজে খেয়েছে অথবা পরেছে অথবা আল্লাহ রাস্তায় দান করেছে যেটা খাই নাই পরি নাই করিনায় সেটা যে আমি মারা যাব তাহলে সে মাল আমার নয় এটা আমার পরে যারা ওয়ারিস আছে তাদের মাল এটা ওয়ান আব্দুল্লাহ আবদুল্লাহবিন লিল নবী সাল্লাম একজন ব্যক্তি নবী করিম সাহাকে বলল ইয়াহসুল আল্লাহ হে আল্লাহ রসুল ওলা ও হেব্বুক আল্লাহর কসম খেয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি বললেন অনুর মাদা তাকুল ভেবে চিনতে দেখো তুমি কি বলছো একটু চিন্তা করে দেখো কি বলছো কল তখন সে বললো অল্লাহি ইন্নি ও হেব্বুক আমি কসম খেয়ে বলছি আমি আপনাকে ভালোবাসি রাত তিনবার এ কথা বলল ফ্লবী বললেন তুমি যদি আমাকে ভালোবাসার দাবি করো তাহলে তুমি এটা শুনে রাখো যে তোমার নিকটে ফকিরি এবং গরিবী অতি দ্রুত তোমার কাছে পৌঁছে যাবে আমাকে যদি ভালোবাসার দাবি করো তাহলে তুমি গরিব হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও মিসকিন হওয়ার জন্য প্রস্তুত হয়ে যাও কারণ বলছে কারণ বলছেন যে ব্যক্তি আমাকে ভালোবাসার দাবি করবে তার দিকে ফকিরি এবং গরিবী এত দ্রুতভাবে আসবে যত দ্রুতভাবে আসে সমুদ্রের পানির ঢল সমুদ্রের পানির ঢল যেরকম এক স্থান থেকে আর এক স্থানে শেষ সমান পর্যন্ত যেরকম দ্রুত ঠিক তেমনি যে আমাকে ভালোবাসার দাবি করবে আমাকে ভালোবাসবে ওই ব্যক্তির কাছে ফকেরি এবং গরিবী তার কাছে এভাবে দ্রুত চলে আসবে ওয়ান কাবিবালিক বিআসাদ মারি আল আল মালি শরফ লিদিন তিনি বলেন রসুরুল্লাহ বলেছেন যে ক্ষুধার্ত নেকড়ে বাগ। এটাকে যদি ছেড়ে দেওয়া হয় কোনো বকরির পালে তাহলে ওই ক্ষুধার্ত বাগ সাগলের পালে যত বেশি ক্ষতি করতে পারবে না তার বেশি ক্ষতি করবে মানুষকে যখন মানুষ সম্পদ এবং অভিজাতের পিছনে যখন দৌড়াবে তখন ওই মানুষের দিনের ক্ষতি এরচে বেশি হবে মানুষ যখন সম্পদের পিছে পড়ে যায় সম্পদের লোভ যখন অধিক চলে আসে তখন তার দিনটা এভাবে নষ্ট হয়ে যায় কীভাবে নষ্ট হয়ে যায় ফলে এত নষ্ট হয় যত নষ্ট একটা ক্ষুধার্ত বাঘকে যদি ছাগলের পালে ছেড়ে দেওয়া হয় তাহলে ওই বাঘও অত ক্ষতি করবে না যতক্ষতি মানুষের জন্য এই সম্পদের লোভটি ক্ষতিকর এক চাটাইয়ের উপরে শুয়েছিলেন ফাকামা অতপর তিনি যখন উঠলেন ঘুম থেকে তো ওনার এই সাইডে পাশের অংশে ওই চাটাইয়ের দাগ পরে গিয়েছে ওনার শরীরে চাটাই বিছানার দাগ পড়ে গেছে শরীরে বললাম হে রসুল আমরা যদি আপনার জন্য একটা তোশক বা কোন গদির ব্যবস্থা করে দেয় একটু নরম বিছানার যদি ব্যবস্থা করে দেয় তাহলে কেমন হবে ফাল তিনি বললেন মা আলি ওয়ালি দুনিয়া আমার দুনিয়া কি দরকার দুনিয়ার আমার আরামের কি দরকার চাটাইতে শুয়েছি বিছানায় শুয়েছি একটু দাগ পরেছি তাই তো আরাম হবে মা আনাফিফালিন আমার তো উদাহরণ দুনিয়ায় কেমন যেমন মুসাফিরের মতো যে মুসাফির কোন গাছের ছায় সে কিছুক্ষণ আশ্রয় নিয়েছে একটু পর সেখান থেকে আবার চলে যাবে দুনিয়াকে আমি এতটুকু মনে করি যে একজন মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কোথাও বিশ্রামের জন্য কোনো গাছের নিচে সে বিশ্রাম নেই একটু পরে সেখান থেকে আবার আগে চলে যাই এতটুকু দুনিয়া আমি মনে করি এর জন্য একটু কষ্ট আরাম এগুলো নিয়ে আমার কোনো দরকার নেই সাল্লি সাল্লাম তিনি বলেন রসুল্লাহ বলেছেন ফকীর এবং মিসকিন যারা এরা জান্নাতে প্রবেশ করবে ধনীদের চাইতে পাঁচশো বছর পূর্বে يدخل الفقراء الجنة فقير ابن غريب إراج النتيجة بي قبل الأغنية دني ابن بروفاف شليش مانوش الدير جايته بخمسمائة عامين باشوتو بصور بوربه ابن عباس وعمران ابن الحسين رضي الله عنهم عن النبي صلى الله عليه وسلم قال اتلعت في الجنة فرأيت أخثر أهلها الفقراء ابن عباس رضي الله تعالى عنهم নবী করিম শাহ থেকে বর্ণনা করেন তিনি বলেন এ তলা ফিল জান্ন আমি জান্নাতে তাকিয়ে দেখলাম ফারো আই তু আখ সারা আহ লিহা আল ফো জান্নাতের অধিকাংশ অধিবাসীদেরকে দেখলাম তারা গরিব এবং ফকির তলা তুফিল ন্যার এবং আমি জাহান্নামীও দৃষ্টিপাত করলাম তাকিয়ে দেখলাম ফারো আই তু আখ সারা আহ লিহা আন্নিসা তো অধিকাংশ জাহান্নামীদেরকে দেখলাম যে মহিলা متفق عليه بخار مسلم الحديث عن أسامة بن زيد رضي الله عنهما أن عن النبي صلى الله عليه وسلم قال قمت على باب الجنة فكان عامة من دخلها المساكين وأصحاب الجد محبوسون غير أن أصحاب النار قد أمر بهم إلى النار متفق عليه أسامة بن زيد رضي الله عنه رسول الله صلى الله عليه وسلم قمت على باب الجنة আমি জান্নাতের দরজায় দাঁড়িয়ে দেখলাম অধিকাংশ জান্নাতে প্রবেশকারীদেরকে দেখলাম তারা গরিব এবং মানুষদেরকে আটকিয়ে রাখা হয়েছে তবে যারা জাহান্নামি তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে আর একটি তিনি বলেন রসুরাম বলেছেন যে সবচাইতে সুন্দর বাণী সবচাইতে সুন্দর কথা যে কথাটি একটি কবির কথা হতে পারে সেই কথাটি হলো কবির কথা কবির কথা সে বলেছিল আলা আল্লাহ যে আল্লাহ ব্যতীত বাকি যত জিনিস আছে সবগুলি ধ্বংস হয়ে যাবে আল্লাহ ব্যতীত বাকি যত জিনিস আছে সব ধ্বংস হয়ে যাবে বুখার মুসলিম হাদিস সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী এই হাদিসের সাথে এই অধ্যায়ের আলোচনা এখানে শেষ হয়ে যাচ্ছে তো এখন একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের সামনে উপস্থিত হবো আল্লাহ আমি দেখছেন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 আলহামদুলিল্লাহ ওসলা রসুলিল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা বিরতির পূর্বে দুনিয়ার বাস্তবতা এবং একজন মুসলমানের জন্য আখেরাত মুখী মুসলমানের জন্য দুনিয়ার জীবন কীভাবে হওয়া উচিত কেমন হওয়া দরকার এ বিষয়ে আমরা আলোচনা শুনে আসলাম এখন যে বিষয়ে আলোচনা শুরু হবে সেটা হলে বাবু ফগলুল জো খুশিল আয়েশ অনাহার থাকার ফজিলত অনাহারের ফজিলত এবং কষ্টের জীবনের ফজিলত যে ব্যক্তি অনাহারে থেকে দুনিয়ায় জীবনযাপন করবেন কষ্টের জীবনযাপন করবেন তাদের জন্য শরীয়তের কোন খুশির বাণী আছে কিনা আজকে এ অধ্যায় আমরা জানবো ইনশাআ আল্লাহতালা এ বিষয়ে সুরে মারিয়ামের উনষাট নম্বর আয়াত আল্লাহ তালা বলেন তাদের পরে এসেছে কিছু পরবর্তীগণ কাদের পরে ভালো মানুষদের পরে কিছু পরবর্তীগণ নিকিষ্ট পরবর্তী গন এমন লোক এসেছেন আদাউসাল তারা সলাদকে বিনষ্ট করে দেয় সলাদকে নষ্ট করে দেয় নামাজকে নষ্ট করে দেয় বা উৎসাহাত এবং তারা খাহে খাহেসাতের আনুগত্য করে খাহে খাহেসাতের পিছিয়ে চলে তারা ফসো ফাইয়াল কৌ না গা অচিরেই তাদেরকে নিক্ষেপ করা হবে গা নামক স্থানে জাহান নামের সবচাইতে নিম্ন স্থান সেখানেই তাদেরকে নিক্ষেপ করা হবে কাদেরকে ওই সমস্ত নামাজিদেরকে যে নামাজকে নষ্ট করে এবং যে নাকি নিজের নফসের খাহিসের পূজা করে তাহলে নামাজ পড়ার পরেও মানুষ জাহান্নামে যাবে আবার জাহান্নামের একেবারে নিম্ন স্থানে আল্লা তুরে মা কি বলেছেন ফওয়াইল উল্লিল মুসাল্লিন ওয়াইল নামি জাহান্নাম ওই সালাত আদায়কারীদের জন্য ওই নামাজিদের জন্য আল্লা দিন আন সালাত হিম শাহন যারা নামাজ পড়ে কিন্তু তারা নামাজে অমনোযোগী নামাজে তার মনোযোগ নেই তো নামাজ সলাৎ আদায় করা ভিন্ন জিনিস আর সলাদকে প্রতিষ্ঠিত করা কায়েম করা ভিন্ন জিনিস সময় মতো ধীরস্থিরের সাথে আল্লাহ নবী সালাম যে পদ্ধতিতে আদায় করেছেন সেভাবে পড়ার নাম হল সলাৎ কায়েম করা তো যে ব্যক্তি সলাৎ নষ্ট করবে তার মানে সে পরেও কিন্তু তার ভিতরে রসুলা সালামের নমুনা নেই সে যেরকম জানে সেরকম পরে ধরনের কিছু নামক জাহান নামে নিক্ষেপ করা হবে ই আমিরা তবে যারা তো করবে যারা কি করবে তৌ করবে ও আমানা এবং ইমান নিয়ে আসবে وعمل صالحا ونيق عمل قرب فاولائك يدخلون الجنه ترى جنته يدخلربهس করবে ولا يظلمون شيئا وতাদের উপরে বিন্দু পরিমাণ কোন জুলুম এবং অন্যায় করা হবে না সূরা মারইয়ম 59 এবং 60 নম্বর আয়াত وقال تعالى على قومه في زينتي قال الذين يريدون الحياه الدنيا لنا مثل ما اوتي তার সম্প্রদায়ের মাঝে যখন সে সুন্দর লেবাস পোশাক পরে ঠাট বাটের সাথে যখন সে বের হয়ে যাচ্ছিল তো তার এই অবস্থা দেখে সে লালচ করছে যে কারনের মতো যদি আমাকেও বানাতা ইন্না হাবদিন আদিম সেচে বড় সৌভাগ্য বানবে কত সম্পদ কত কিছু খায় কত কিছু পরে কত আরামের জীবন যাপন করেছে আমি বিচক্ষণতা দিয়েছি তারা বলবে সর্বনাশ কি বলো কি কারণের মতো হতে চাও শুনে রাখো খাইমা আল্লাহর যেটা প্রতিদান হবে আল্লাহর পক্ষ থেকে যে নেকি হবে এটা ওই ব্যক্তিদের জন্য এটাই সবচেয়ে উত্তম এবং মূল্যবান জিনিস যে ব্যক্তি তার প্রতি ইমান নিয়ে আসে এবং সৎ আমল করে যে মমিন ইমান নিয়ে আসার পর সৎ আমল করে তার জন্য এটাই এত বড় একটি নেয়ামত এই নেয়ামত যাকে দেওয়া হয়েছে মূলত সেই ব্যক্তি বড় সৌভাগ্যবান ব্যক্তি ওই ব্যক্তি নয় যে আজকে মানুষের সামনে ঠাট বাটে সুন্দর হয়ে চলছে এটা সৌভাগ্যবান ব্যক্তি নয় সেদিন তোমাদেরকে নামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে আল্লাহ তালা আমাদেরকে যতগুলো নেয়ামত দিয়েছেন এই নেয়ামত সম্পর্কে আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই জিজ্ঞাসা করবেন পক আলা তালা আল্লাহ তালা আলো মনকান মনকানহ ফিহা মানসা তারা দুনিয়ার জীবনে দ্রুত কিছু চায় দ্রুত দুনিয়া চায় আজ্লা লহু ফিহা মানসা নুরিদ আমি যাকে চাই যতটুকু চাই আমি তাকে সেটা দ্রুত দ্রুত চাই তাকে সেইভাবে দেই। কিন্তু তার পরিণাম হয় যে কেয়ামতের দিন তার জন্য আমি জাহান্নাম তৈরি করে রেখেছি ইয়াস মধমু মান অতি হয়ে এবং বিতাড়িত হয়ে তিনি বলেন রসুলামের পরিবার কোনদিন লাগাতার দুই দিন জৌ আটার রুটি রেগুলার ভাবে খেতে পারে নাই লাগাতার দুই দিন মৃত্যু পর্যন্ত ওনার সমস্ত পরিবার দুই দিন পর্যন্ত লাগাতার আজকেও খেলাম কালকেও পেলাম। দুই আটার রুটি পর্যন্ত নিয়মিত তারা খেতে পান নাই তাহলে কষ্ট জীবনযাপন করেছে তাই নয় কি তাদের জীবন ছিল অত্যন্ত কষ্টের জীবন অথচ তিনি হল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আল্লাহ তারা যদি দুনিয়ার মঙ্গল যদি চাইতেন ওনার দুনিয়ায় আরাম আয়েসে যদি রাখতে চাইতেন তাহলে পৃথিবীর সবচেয়ে আরাম তাকে দিতেন কিন্তু মূলত লা আয়সা ইল্লা আয় শাল্লা আসলে মূলত জীবনের সফলতা হল পরকালীন জীবনের সফলতাটাই হলো মূল সফলতা বিদায় সেখানে যদি আরাম হয় সেখানে যদি সফলতা পায় আল্লাহ আল্লাপ যদি সেখানে জান্নাত দেয় তাহলে সেটাই হলো সবচেয়ে বড় পাওয়া যদি চো দুনিয়ার জীবনটি কষ্টকর হোক না কেন অফি রেবায়তিন আরেকটি রেবায়তে আসে মা শিয়া আলু মোহাম্মদিনা তাম তামিলি সালা সালায়ালা তিনি বলেন রসমের পরিবার কোনোদিন যতদিন মদিনায় আসছে দিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোন দিন আটার রুটি লাগাতার তিন দিন ওনা খেতে পান না তিনি বলেন আয়স রাজু আনহা থেকে বর্ণিত আনহা বলতেন আল্লাহর কসম খে বলছি হে আমার ভাতিজা শোনো ইন্না কুন্না ন আমরা মাসের চাঁদ ওঠার অপেক্ষা করতাম এরপরে দ্বিতীয় চাঁদ ওঠার অপেক্ষা করতাম তৃতীয় মাসের চাঁদ উঠা অপেক্ষা করতাম এমন হতো যে তিন চাঁদ পর্যন্ত চলে যেত কিন্তু আমরা আমাদের চুলাই আগুন জ্বালাতে পারতাম না কুলতু তখন অরুয়া বলছে আমি জিজ্ঞেস করলাম ইয়া খালা হে ফামা কানা শুকুম তাহলে আপনারা কিভাবে কিভাবে চলতেন আপনারা কয়ালা তখন তিনি বলেন দুটো কালো জিনিস কি খাতামার মা খেজুর আর পানি খেজুর আর পানি আনসার তবে কখনো কখনো এমন হতো যে ওনার যে আনসারী প্রতিবেশী আছে এরারা কখনো কখনো ওয়াকানি তারা কখনো কখনো কিছু দুধ হাদিয়া হিসাবে আমাদের বাড়িতে পাঠাতেন আর আমরা মাঝে মাঝে সেটাও খেতে পাতাম বুখারি মুসল হাদিস তো এই হাদিস থেকে আমরা অনুমান করতে পারি যে রসুরুল্লাহলাম এবং ওনার পরিবার বর্গ এবং সাহাব এখরাম ওনারা এর শিকার হয়েছে তিনি বলেন আবু হর বর্ণনা করেছেন অতিক্রম করলাম দেখলাম যে তাদের সামনে তারা আবু হর ডাকলো যে আসেন খান করলো আইয়া খেতে যেতে অস্বীকার করলো অকাল এবং বললো খরাজা রসুর দুনিয়া খুব আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন পারলেন না তো আমি এই দর্শক মন্ডলী আজকের আলোচনা বাকি আলোচনা পরবর্তী দর্শে আসবে ইনশা আল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবাইকে নেক আমল করার তৌফি দান করুন আলহামদুলিল্লাহ রবীন্দিন আসসালামাইকুম আরহাম कख कैक फोटा पानी एकजुण तृष्णा मेटाते परे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 আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিআরএস টিভি সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15183 শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড